আবু মুসা রদাহত বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন কিন্তু মহিলাদের মধ্যে ফিরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম ব্যতীত আর কেউ পূর্ণতা অর্জনে সক্ষম হয়নি তবে আয়সার মর্যাদা সব মহিলার উপর এমন যেমন সারিদের অর্থাৎ গোষ্ঠের শুরু আর ভিজা রুটির মর্যাদা সকল খাদ্যের উপরে